शहर लोक सबा तुम्हें खुब भय पे तुम चूरी करो क्यों बजा हल्का तुम चूरी करा क्या लोकेश् करा तो रम देखते ही सबा भय पु তুমি কেন আমাকে ভয় পাচ্ছ না হে দেখ আমি মানুষ ভালবাসি কিন্তু তারা যা বলে সব কথা শুনি না আমি তারা জানে না এমন অনেক কথাও তারা বলে দেখো তুমি একজন অপরিচিতকে তোমার বাড়িতে থাকতে দিলে তাই তো এটা খুবই মহান কাজ জিন্জর অবাক হয়ে গেল এত বছরে কেউ তার সঙ্গে ভালোভাবে কথা বলেনি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 যে বিয়ের সাত দিনের মধ্যেই তার মৃত্যু হবে একমাত্র একটাই জিনিস তাকে বাঁচাতে পারে দৈত্যের তিন গাছের সোনালি চুল আমি তোমাকে যেতে বাধ্য করতে পারি না আমি অবশ্যই যাবো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 আমি তোমাকে ওই পারে ঠিক পৌঁছে দেব কিন্তু এই উত্তরটা দাও তো আমি রোজ রোজ মানুষকে পারাপার করি তার এতটুকু কখনোই পরিবর্তন হয়নি আমি থামব কি করে লিও দীর্ঘশ্বাস ছেড়ে ছাগলের কথা মাঝিকে বলল মাঝি স্বাভাবিকভাবেই ভাবল যে ছাগল হওয়ার থেকে মাঝি হয়ে থাকাটাই ভালো সে লিওকে ওপারে পৌঁছে দিয়ে বিদায় জানিয়ে চলে গেল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 दईत्य तीनटे सोनाली चूल राजक मुक्त कर हा हा हा हा हा। राजा तो नात चेयमेश बस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 ঠাকুমাকে লিওকে বাঁচাতে হবে আর এবং উত্তর বার করতে হবে। তার বদলে সে দৈত্যকে বলে দেবে না যে তার ঠাকুমা আম খেতে গেছিল তুমি দেখে খুব বুদ্ধিমান ঠিক আছে আমি রাজি দৈত্যের ঠাকুমা লিওকে একটা পিঁপড়ে বানিয়ে নিজের পকেটে রেখে দিল দৈত্য ফিরে এসে এত ক্লান্ত যে আমি না একটা বিভক্ত স্বপ্ন দেখলাম তাই ঘুম ভেঙে গেল আমার একটা ফোহারা ছিল যেখান থেকে সব সময় সুরা বেরোতো আর এখন সেখান থেকে জলও হয় না কারণে কিছুক্ষণ পরে দৈত্য যখন গভীর ঘুমে তার ঠাকুমা আরেকটা সোনালি চুল টেনে ছেড়ে দিল আবার কি হলো আর একটা স্বপ্ন একটা সুন্দর ওটা তারাতে হবে বুঝলে আচ্ছা ঠিক আছে তাহলে এবার তুমি ঘুমাও আমিও ঘুমোই না আমি জানি তুমি আবার আমার চুল টানবে তাই এই নাও তুমি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 খুশি হয়ে শহরের লোকেরা লিওকে দু বস্তা সোনা উপহার দিল এখন সময় প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার ফোয়ার নিচে একটা বিরাট ব্যাং বাসা করেছে ওটাকে তাড়িয়ে দিলেই ফোয়ার থেকে আগের মতো আবার সুরা বেরোবে ও কি অপূর্ব সেই ফোয়ারা শহরের লোকে খুশি হয়ে লিওকে চার বস্তা সোনা উপহার দিল লিও উপহার নিয়ে